জব দুর্গ বিশিষ্ট আকাশের এবং সেই দিনের যার বাদা করা হয়েছে আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায় মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাও দাও করে জলা জ্বালানির আগুন ছিল যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল এবং ইমানদারদের সাথে তারা সবকিছু করছিল তার দেখছিল ওই ইমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোনো কারণ ছিল না যে তারা সেই আল্লাহর প্রতি ইমান এনেছিল যিনি মহাবরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত যিনি আকা ও পৃথিবীর রাজত্বের অধিকারী আর সে আল্লাহ সবকিছু দেখছেন উনাল্লাযী নাফাতুল মুমিনিনা ওয়াল মুমিনাতু থুম্মা লাম ইয়াতুবু থুম্মা লাম ইয়াতুবু ফালাহুমা যারা মুমিন পুরুষ ও নারীদের উপর জুলুম নিপীড়ন চালিয়েছে তারপর তা থেকে তাওবা করেনি নিশ্চিত তাদের জন্য রয়েছে জাহান নামের এবং জালাপোড়া শাস্তি যারা ইমান সৎ কাজ করেছে নিশ্চিত তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যা নিম্ন দেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা এটি বড় সাফল্য আসলে তোমার রবের পাকরাও বড় শক্ত प्रथमवार सृष्टि करें आती द्विति कर प्रेमये मालिक श्रेष्ठ सम्मानित चान तरें तुम्हारे कि पोछ से सेंा दल खबर फेराउन और सामुदे सें दलु जरा कफुरी करा मिथ्यारोप कर क्य लेगे रे अथच आल्ला तेराव कर रेखे তাদের মিথ্যা আরোপ করায় এ কোরআানে কিছু আসে যায় না বরং এ কোরআন উন্নত মর্যাদাসম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ